আসসালামু আলাইকুম ওর ওবরাক আলহামদুলিল্লাহ ওলা সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ স্বাগতম আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ হাদিস হাদিস অমিওবানি হাদিস মনির খনি প্রিয়তম ব্যক্তি শ্রেষ্ঠতম আদর্শ মহানবী মোহাম্মদ সাল্লাসাল্লামের অমুয় বাণী শোনার আগ্রহ কার না নেই মুসলিম মাত্রই আগ্রহ হবে তবে আমরা যে হাদিসটি ধারাবাহিকভাবে বর্ণনা করছি সেটি হচ্ছে মৌলিক নীতিমালা সংক্রান্ত হাদিস আজকের হাদিস তার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইয়িন এর ভিত্তিতে কর্মসম্পাদন করা এবং যাবতীয় প্রকার সুবহাত ও সন্দেহ থেকে দূরে থাকা হাদিসটি আমাদের মধ্যে পরিষ্কার সেখানে বলা হয়েছে সাহাবি বলছেন হাফিস তুমিন রসুল ইহি সাল্লা আলিউসাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লাহআরিউসাল্লাম থেকে শিখে নিয়েছি মুখস্ত করে নিয়েছি ধারণ করেছি সংরক্ষণ করেছি কি সেই বাণী সংরক্ষণ করেছেন রসুল সাল্লাহআসাল্লাম বলছেন দা মা ইলা বুকা ইউরি বুক ছেড়ে দাও ওই সমস্ত বিষয়সমূহ যেগুলি তোমাকে সন্দেহে ফেলে দে আর ফিরে যাও তুমি ওই বস্তুর দিকে যে বিষয়টিতে তোমার কোনো সন্দেহ নেই এটি হচ্ছে হালাল ও হ্যারাম সংক্রান্ত বিষয়ে আপনি কী করবেন কোন নীতি অবলম্বন করবেন সে সংক্রান্ত একটি মৌলিক নীতিমালা আমরা আগেই উল্লেখ করেছি যে গ্রন্থটি আমাদের জন্য অত্যন্ত নির্দেশনামূলক যারা আমরা সত্য উদ্ঘাটন করতে চাই উপলব্ধি করতে চাই এবং মাসাইল জানতে চাই শুধুও দর্শক বৃন্দ সুবহাত বা সন্দেহ একটা মারাত্মক ব্যাধি এজন্য আল্লা বা ইবনুল কাইম রাহিমহল্লাহ তিনি উল্লেখ করেছেন যে মানুষের জাত শত্রু ও অবিশপ্ত শয়তান মানুষের মধ্যে প্রবেশ করে দুটি তরজাদি তার একটি হচ্ছে শাহাত প্রবৃত্তির তাড়না লুব লালসা সেগুলি মানুষের মধ্যে চাকচিক্যময় করে তুলে এবং মানুষকে সেভাবে বিভ্রান্ত করে আর আরেকটি হচ্ছে আপনার সুবহাত সন্দেহ এই সন্দেহের দরজা দিয়ে শয়তান প্রবেশ করে মানুষকে ইমান থেকে দূরে নিক্ষেপ করে দেয় আমরা যখন হাদিস অধ্যয়ন করি তখন দেখতে পাই যে প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলছেন যে শয়তান মানুষের ভিতরে এমন করে ওয়সা সৃষ্টি করবে যে সে স্বাভাবিক যুক্তি নিয়ে এসে আপনাকে আপনার রব সম্পর্কে আপনার হালেক সম্পর্কে আপনার মালিক সম্পর্কে আপনার ইলাস সম্পর্কে আপনার ম সম্পর্কে বিভ্রান্তিকর কথা দিয়ে আপনাকে আকিদা থেকে সরিয়ে দেবে আপনাকে কুপুরীতি নিবদিত করে দেবে রসুলসাল আলিউল্লাম এটাও বলেছেন যে হয়তো সে এসে বলবে তোমার খালেককে আল্লাহ তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে এই অবান্তর প্রশ্ন মানুষের ভিতরে সৃষ্টি করে দেবে সন্দেহ এমন একটা মারাত্মক ব্যাধি যে সংস্থা বা যে গ্রুপে বা যে ঘরে সন্দেহ ঢুকেছে সেটা তস্তস হয়ে গেছে এজন্য রসুলসল্লা আলিউল্লাম আপনাকে আমাকে ইয়াকইনের উপরে বৃত্তি করে চলার জন্য বলেছেন সন্দেহ দূর করতে বলেছেন সন্দেহ মোনাফিকদের দুরারোগ্য বেদির মতো যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে যারা মোনাফিক যাদের উদ্দেশ্য হলো দুনিয়ার স্বার্থ যারা অন্তরে কুফরি লুক্কায়িত রাখে আর দুনিয়া পাওয়ার জন্য সে কিন্তু ইসলামকে প্রকাশ করে দেখায় সে একজন মুসলিম সে একজন মমিন অথচ সে অন্তরে অন্তরে গোপন রাখে ইসলামের শত্রুতার বিষ বাষ্প তাদি ইসলামকে ধ্বংস করার চেষ্টা এই ধরনের মোনাফিক যারা কপট বিশ্বাসী যারা তাদের একটা মারাত্মক রূপ বা বেদি হল সন্দেহ পরায়ণ হওয়া সবসময় তারা সন্দেহের জালে আবেষ্টিত থাকে কেন যদি তাদের মুনাফিকিটা ধরা পড়ে যায় আজকে হয়তো মুসলমানদেরকে দুঃখা দিচ্ছি আজকে হয়তো তাদেরকে ঠকিয়ে দিচ্ছি যদি আমার আসল তত্ত্ব ফাঁস হয়ে যায় ধরা পড়ে যায় যে আমি প্রতারক আমি মোনাফিক তাহলে আমার এ গেল গেলো গেল আমি এদিকও হারালাম ওই হারালাম সে কারণে সে নিজে চেষ্টা করে এই ব্যাপারে সন্দেহের মধ্য থেকে বাছার জন্য কিন্তু পারে না আল্লাহ আল্লাহর বলছেন তাদের অন্তরে রয়েছে বেদি আর এই বেদি হচ্ছে সন্দেহের বেদি আল্লাহরবুল্লা আলমিন তাদের এই রোগের উপরে রোগ বৃদ্ধি করে দিন অর্থাৎ সন্দেহের উপরে আরও সন্দেহ সৃষ্টি করে দেন ফলে সে দিক বিদিক হারিয়ে ফেলে আমার কি অবস্থা হবে আমি কোন কোলে ঠাই নেব সন্দেহ এমন একটা ব্যাধী যতক্ষণ একজন মানুষ যদি ইমান আনে আর ইমানের কোনো মৌলিক বিষয়ে তার কোনো সন্দেহ থাকে তাহলে সে ইমানদার হতে পারবে না যেমনটি আল্লাহ রব্বুল্লাহ আলীন বলছেন যে ইমানের পর তারা কোনো প্রকার সন্দেহ করতে পারবে না এমনকি রসুল সাল্ল আলিউসাল্লামের প্রতি ইমান সেখানেও যদি কোনো সন্দেহ থাকে রসুল সাল আলী ইসলামের ফেসালা বাহাদিস প্রমাণিত সে বিষয় যদি কোনো সন্দেহ থাকে আল্লাহ বলছেন তার জাতের কসম ফেলা ওরব্বিক তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না মুহাম্মদ সাল্ল কি। ফায়সলাকারী হিসাবে চূড়ান্ত মেনে হারাজা, তার অন্তরে কোন প্রকার সংকোচন থাকবে না সন্দেহ থাকবে না সন্দেহ ব্যক্ত ভাবে সর্বান্ত করণে সে মেনে নেবে সম্মানিত সুদী অদর্শক বৃন্দ সন্দেহ রোগ আর এটা সৃষ্টি করা শয়তানের কাজ কাজে আপনি মৌলিকত্ব খুজি আপনি আপনার দায়িত্ব কর্তব্য চিহ্নিত করে আপনি চলবেন হেলাল ও হারামের বিষয়েও আপনি সন্দেহ থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন অনুরূপভাবে জাগতিক বিষয়েও আপনি এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাই সম্পর্কে অহেতুক অবান্তর ধারণা করবেন না রসুলসাল আলী সালাম বলছেন ও ইয়া কুম সাবধান তোমরা অনুমান করে কোনো কথা বলিও না না সবচেয়ে বড় মিথ্যা হল সন্দেহ এবং অনুমান করে কথা বলা আল্লাহ বলেছেন যে সন্দেহ সত্যের বেলায় কোনো কাজে আসে না কাজে সন্দেহ এমন বেদি এজন্য আমাদেরকে একই দিন পর বৃত্তি করতে হয় এই হাদিস থেকে একটি মূল্য কি স্থির হয় সেটা হচ্ছে আল ইয়কিনু বিশ্বিন সন্দেহ দ্বারা দূর হয় না বরং একিনটাই বলবৎ থাকে দেখুন আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম তার উম্মতকে সন্দেহজনক বিষয় থেকে দূরে অবস্থান করতে কঠোরভাবে হুঁশিয়ারি করেছেন এবং সাবধান করে দিয়েছেন যে এগুলি তোমাদের জাত শত্রু সে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তাই রসুল বলছেন আহা দু তোমাদের কেউ যদি তার পেটে কোনো কিছু তার সন্দেহ দেখা দিলা আমলা কিছু কি বের হয়ে গেল না গেল না তার উজু ভেঙ্গে গেল না সে সন্দেহের মধ্যে পড়ে গেল অনেক লক্ষ্যে দেখবেন যে উজুর অঙ্গগুলি বারবার ধুইতে থাকে ধুইতে থাকে ধুইতে থাকে তাকে জিজ্ঞেস করেন আপনি এতবার উজুর অঙ্গগুলি ধুইছেন কেন তখন সে বলবে আমি ধৌত করছি আমি একবার করলাম না দুইবার করলাম একবার করলাম না দুইবার করলাম এমন কিছু লুক পাবেন যারা বারবার নামাজ পড়তেই তাকে সলাৎ আদায় করতে থাকে কেন বারবার সলাৎ আদায় করতে থাকে তার মনে সন্দেহ আমি যে করেছি এটাকে হলো কি না আমি কি তিন পড়লাম না চার পড়লাম আমি কি করলাম হলো কি হলো না না পড়লাম না না আমার অজুর ছিল না ছিল না এ ব্যাপারে সে সন্দেহ করে থাকে কাজী কাজেই রসুলসল্লাহ আলিউসাল্লাম এমন মেয়ে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে সন্দেহ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে কিভাবে মুক্ত থাকতে হবে সে ব্যাপারে আমরা জানব একটু বিরতির পর সাময়িক বিরতি নিচ্ছি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে ভালো উপদেশ প্রদান করে এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি মুজফার রাজাক। এবিএম এবং দয়া জান কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলিমদের সংসারে কাল রাত ছাডে টায় বাপুনর সম্প্রচার সকাল 8:00 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় দ্য স্টুডেন্টস অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল वेलकम অল অফ ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া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 আমরা উল্লেখ করেছিলাম মুসলিম শরীরের কথা মসজিদ থেকে বের না হয় যতক্ষণ না সে কোনো আওয়াজ নিজের কানে শুনবে অথবা নিজের নাকি কোনো গন্ধ এর অর্থ কি এর অর্থ হচ্ছে আপনি আপনার পবিত্রতা যে আসে আপনার যে একই আপনি পবিত্র অবস্থায় সালাত শুরু করেছেন সেই একই স্থির থাকবে আপনি একইনের ভিতরে কোন প্রকার সন্দেহ আপনি করে অনুমান করে আপনি আপনার একইন থেকে দৃঢ়চিত্ততা থেকে দূরে সরে যাবে তা হতে পারে না বরং আপনাকে নিশ্চিত হতে হবে সত্যি কি আপনার উজু বেঙ্গেছে সত্যি কি আপনার ভিতরে কর্মটি সম্পাদিত হয়েছে কান কথা যারা শুনে, তারা কিন্তু সংসার ভাঙ্গে কান কথা যারা শুনে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কান কথা যারা শুনে তারা কিন্তু সবখানি বিপর্যস্ত হয় এজন্য একই একটা মূল বৃত্তি যার উপরে আপনাকে স্থির থাকতে হবে দেখুন আল্লাহ রবাহ আলমিন আখের হাতের প্রতি ইমান আনতে গিয়ে সেখানে বলেছেন তারা আখেরাতের প্রতি একেই নাই প্রত্যৈরও বিশ্বাস যে বিশ্বাসে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই যদি সন্দেহের অবকাশ থাকে তাহলে ওই বিশ্বাসটি তাকে মুক্তি দেবে না পরকালে জবাবদেহিতার জন্য সে প্রস্তুত হবে না এবং পরকাল সব হারিয়ে ফেলবে আমার মুসলিম বাবাও ভাইয়েরা আমরা একটু লক্ষ্য করি যে এই ধরনের সন্দেহ আমরা যখন পতিত হব তখন কি করব। তখন আমাদেরকে এই হাদিস বলে দিচ্ছে যে একইনের উপরে বৃত্তি করে আমাদেরকে চলতে হবে আমরা একটু ফিরে যাই সালাফেস আলহিনের দিকে পূর্বসুরি নেক ব্যক্তিদের দিকে তারা কিভাবে মূল্যায়ন করেছেন হাদিসটিকে এবং তারা কীভাবে সতর্ক ছিলেন সাহাবি আবুজর গেফারি রাজিউল্লাহ তিনি বলছেন তেমা তেমটা কোয়া একজন ব্যক্তির তাকোয়ার পরহেজগারিতার পরিপূর্ণতা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো হালালকে ছেড়ে দেওয়া এই সন্দেহে না জানি হারামে পড়ে যায় কাজটা হালাল কিন্তু কর থেকে যদি হারামে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা থেকে বিরত থাকা হচ্ছে আপনার পরিপূর্ণ তাকোয়ার পরিচয় এতে স্পষ্ট বোঝা গেল যে সন্দেহ যেখানে দেখা দেবে সেখানে আপনি যাবেন না সন্দেহমুক্ত বিষয়ে থাকবেন আমরা উদাহরণ দিতে পারি যে ফসলের দুই ক্ষেতের মাঝখানে যে আইল থাকে পাটিশন থাকে এতে কিন্তু ঘাস হয় ঘাসগুলি ছাগল গোরু সবার জন্য বৈধ কিন্তু ডান দিকের ক্ষেতের বাম দিকের ক্ষেতের ধান বা ফল ফসল সেটা কিন্তু অবৈধ এখন যদি চারক যদি মনে করে যে আমি এই বৈধটা করতে যাই মাঝখানের ঘাসগুলি খাওয়াচ্ছি অসুবিধা কী তাহলে ওই বৈধটা করতে গেলে সে যে বড় ধরনের অবৈধে পড়ে যাবে এই হালালটা করতে গেলে বড় ধরনের হ্যারামে পড়ে যাবে অপরের ধান খেয়ে ফেলবে অপরের ফসলটা নষ্ট করে ফেলবে তখন কি হবে সামান্য একটি হালাল করতে গিয়ে বড় ধরনের হ্যারামে পতিত হওয়া কখনো একজন সংযম এক ছেড়ে দেওয়া যদি হারাম হয়ে যায় সেজন্য সাহাবি আবুদর দা রাহানু বলেন তেমা একজন মানুষের পরিপূর্ণ তা হওয়ার পরিচয় হচ্ছে যে বান্দা ভয় করবে সে অনুপরিমাণ বিষয় থেকেও সতর্ক থাকবে অনুপরিমাণ ছোট জিনিস এটা করলে কি হবে করে ফেলি না এটা কোনো মুত্তাকিদের বিষয় হতে পারে না সন্দেহজনক বিষয় যদি অনুপরিমাণ হয় সরিষার দানা পরিমাণ হয় তার চোখ ক্ষুদ্র হয় তবুও একজন মুত্তাকি পরেজগার মানুষ ওই সন্দেহের বেড়া জালে হতে পারে না আটকে পড়তে পারে না বরং সন্দেহ মুক্ত হয়ে এসে চলবে এটাই হচ্ছে মূল বক্তব্য হাসান বাসরি কত সুন্দর করে বলেছেন حتى تركوا كثيراً من الحلال مخافة الحرام متقدي بطريقة تقوى تتقوني بالدمان تاكي جتقون ترى اونيك بشويكي اونيك حلال كدو حرامي برجوار بوي شكو لطرات شل دي اسم اعتكي عمادر بطري دورباق قولو جي امر حلال و حرام اير بطري করার ন্যূনতম প্রয়োজনীয়তাটা আছে সেটাও আজকে বুঝতে শিখি না অথচ আমাদের সলাফে সাল হাইনগন তারা কত সতর্ক ছিলেন যে একটা অনুপরিমাণ বস্তু হারাম না খাব না রসুল সোল্লা আলী সাল্লাম ঘরে প্রবেশ করতেন এবং গিয়ে দেখতেন সেখানে কোনো প্রকার আপনার বিছানায় খেজুর পড়ে আছে কিন্তু এই খেজুরটা কি সদকার খেজুর নাকি এটি আপনার হাদিয়া সেজন্য রসমসাল্লাম সন্দেহ হতো না তিনি সেটা ছেলে দিতেন কেন ছেড়ে দিতেন খেতেন না যদি সৎকা হয়ে যায় যদি অবৈধ হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে আর আজকে আমরা লুটে পুঠে খাচ্ছি হালাল হারামের ব্যবধানটুকু ভুলে গেছি ফলে আজ মুসলিম সংখ্যায় বেড়েছি কিন্তু আমাদের ভিতরে সেই প্রাণ স্পন্দন নেই আমরা অ্যাবাদত করছি আমাদের অবাদতের ভিতরে রোহ নেই আমাদের এবাদতের ভিতরে প্রাণ নেই আমাদের এবাদতের ভিতরে একাক্রতা নেই আমাদের এবাদতের ভিতরে এখলাস নেই আমাদের এবাদতের ভিতরে সেই মানসিকতা নেই যে মানসিকতা নিয়ে এবাদত করেছিলেন সলাফে সালগন সম্মানিত সদী ও দর্শক আমরা স্পষ্ট দেখছি যে আজকে মানুষ জাগতিক লড়াইয়ে নিজেকে ব্যস্ত করে সে কিন্তু মূল বিষয় বড় বড় বিষয়ে ফুল করে ফেলছে ছোটো বিষয়গুলি তো দূরের কথা আজকে মিথ্যাচারিতা আজকে প্রতারণা আজকে ঠকবাজি এমনভাবে সামাজিক কালচারে পরিণত হয়েছে যে সত্য পথে চলা বড় কঠিন হয়ে গেছে সত্য পথ কখনও কুসুম আস্তীর্ণ নয় এটি কাটাযুক্ত মনে করতে হবে ফুল বিছানায় আপনি চলবেন না বর্তমান ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে শত্রু আপনাকে গ্রাস করছে যেমনটি গ্রাস করছে শয়তান তেমনটি গ্রাস করতেছে শয়তানের চালা চাম তেমনই গ্রাস করতেছে অপসংস্কৃতি আমাদের সমাজকে ধ্বংস করার সকল নীল নকশা সর্বত্র বাস্তবায়িত হচ্ছে এম তো পরিস্থিতিতে আমাদেরকে ফিরে এসতে হবে একই ফিরে এসতে হবে সিৎ ফিরে এসতে হবে তমা নেই না ফিরে এসে সন্দেহ মুক্ততা ফিরে এসতে হবে আমাদেরকে সত্যপ্রিয়ায় যদি আমরা ফিরে না আসি তাহলে কিন্তু আমরা হয়ে। যাব আমরা মৌলিকত্ব হারিয়ে ফেলব যেমনটি আজকে মুসলিম ওম্মাহের করুণ পরিণতি আমাদের মধ্যে হয়েছে সুতরাং যতক্ষণ না পর্যন্ত সেরকম সতর্কবান মানুষ থাকবে যারা সত্য মিথ্যার পার্থক্য করবে হেলাল হারামের ব্যবধান মেনে চলবে ততক্ষণ সমাজ শান্তিতে ফিরে আসবে না এবং শুখ বিরাজ করবে না অশান্ত সমাজ দিন দিন তার দাবানল নিয়ে আস্তে এগিয়ে চলেছে সমাজ নতুন নব্য জাহেলিয়াতের অকটুপাশে বন্দী হয়ে পড়ছে কাজেই সেই মুহূর্তে আমাদেরকে আমাদের মূল বৃত্তি আমাদের যেগুলি ইমানের সেগুলিতে যেগুলি আমলের সেগুলিতেও এমনকি হালাল হারাম অবিষয়ে আমাদেরকে একান্তই একের উপরে বৃত্তি করে চলতে হবে প্রিয়নবী সাল আলিহিউ সেম যে হাদিসটি আমাদের মধ্যে বলে দিয়েছেন সে হাদিসটির মাধ্যমে আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার এবং আমাদেরকে সংযমী ও সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন এই মৌলিক নীতিমালা গ্রহণ করলে আপনি আপনার ইমানকে বাঁচাতে পারবেন আপনি আপনার আমলটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে পারবেন নচেত অজানতে অজাচিতভাবে আপনার বেখেয়ালিতে হারাম আপনার মধ্যে ঢুকে যাবে আর যখন আপনি হারামে পড়ে যাবেন তখন আপনার সব সাধনা ব্যক্ততায় পর্যবেসিত হবে সুতরাং আমরা যখন এই হাদিস থেকে মৌলিক নীতিমালা হিসাবে গ্রহণ করব এবং গ্রহণ করে আমরা প্রত্যেকটি বিষয়ে একইনের উপরে বৃত্তি করে চলার চেষ্টা করব যাবতীয় সন্দেহ থেকে মুক্ত থাকার চেষ্টা করব তখন আমাদের ভিতরে শয়তানের অনুপ্রবেশ ঘটবে না শয়তান যখন আমার ভিতরে প্রবেশ করতে পারবে না তখন আমাকে বিভ্রান্ত করতে পারবে না কেননা শয়তান তো অপেন্স চ্যালেঞ্জ ছড়েছিল বলেছিল যতক্ষণ পর্যন্ত বনি আদমের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বিভ্রান্ত করব আল্লাহ বলে দিয়েছেন যারা আমার গন্ধা তাদের উপরে তোমার কোনো নখর বসবে না তাদের উপরে তুমি প্রভাব বিস্তার করতে পারবে না যাও তুমি বিভ্রান্ত করো আমার বন তারা বৃত্তি করে থাকবে তাদের জন্য আল্লাহ রবীন্দ্র করেছেন বলবেন আল্লাহ তোমরা ভয় করো না তোমরা হিনমন্যা চিন্তিত হই না তোমরা বিচলিত হইও না وابشروا بالجنه التي كنتم توعدون تمرهي جن্নাতের خوشخبری গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে সেই জান্নাতে তোমরা যা চাইবি সব তোমাদের জন্য থাকবে সেই অকল্পনীয় সুখ সেটা যদি আমরা পেতে চাই সেই শান্তি আমরা যদি পেতে প্রতিষ্ঠিত থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে শুধু ও দর্শক বৃন্দ আজকের এই পণ্যতম দাস এর মৌলিক বিষয় হচ্ছে আল্লাহনকে গ্রহণ করা আর শুভহাত থেকে দূরে থাকা মনে রাখতে হবে যে আমরা যদি প্রতিটি কর্ম একইনের ভিত্তিতে করি সন্দেহ থেকে মুক্ত থাকতে পারি তবেই আমরা পবিত্র জীবনযাপন করতে পারব আর মনে রাখতে হবে একইন অসত্যবাদিতা মানুষকে প্রশান্তি দান করে আর সন্দেহ ও মিথ্যা মানুষকে উৎকণ্ঠাগ্রস্ত করে ফেলে মনের শান্তি যদি না থাকে তাহলে আপনি কোনো দিক থেকে শান্তি পাবেন না টাকা পয়সা গাড়ি বাড়ি সব কোনো কিছুই আপনাকে প্রশান্তি দেয় না প্রশান্তি আপনার মনের ভিতরে আসতে হবে আর সেটাই আপনি যখন সত্য ও ন্যায়নিষ্ঠ থাকবেন এবং একইনের উপরে বৃত্তি করে জীবন যাপন করবেন ডানে ব্যায়ামে আপনার পদস্কলন ঘটবে না ততক্ষণে আপনি সুখে থাকতে পারবেন নতুবা উৎকণ্ঠা নিয়ে টেনশন নিয়ে আপনাকে জীবন যাপন করতে হবে তাই আসুন আমরা হালাল ও হারাম বিষয়ে স্পষ্ট জ্ঞান নেওয়ার চেষ্টা করি এবং অস্পষ্ট ও সন্দিগ্ধ বিষয় হতে নিজেকে মুক্ত থাকার রাখার আপ্রাণ প্রয়াস চালাই আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে عمقي توفيق دنكر آمين أقول قول هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته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 আমি আমাদের এই ধর্মের অন্যদের আমি পিস নেছি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জাকা দিয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয়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 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক এক এক শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান